এক নম্বর ছিল ওনারা এবার অমরা না করে ফেরত যেতে হবে দুই নম্বর ছিল আই নম্বর ছিল যে দশ বছরের জন্য সন্ধি চুক্তি হবে কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না তিন নম্বর ছিল আশেপাশের কবিলাগুলোকে রাইট দেওয়া হবে যারা মদিনার সঙ্গে যোগ দিতে চায় অ্যালায়েন্স করতে চায় সেই জোটে দিতে পারে যারা মক্কার সঙ্গে অ্যালায়েন্স করতে চায় জোট করতে চায় কাপড়দের সঙ্গে কবিলাগুলোর তাদেরকেও সে সুযোগ দেওয়া যাবে এরপরে হলো চার নম্বরটা ছিল খুব খারাপ অবস্থা খুবই কঠিন মনে হচ্ছিল যদি কেউ মক্কার লোক ইসলাম কবুল করে হিজরত করতে চলে যায় পিতা মাতা তাকে পারমিশন না দেয় তাহলে খবর দিলে মোহাম্মদ সাল্লাম তাকে আবার মক্কায় ফেরত পাঠাতে বাধ্য হবেন তাদের থেকে দান নিয়ে ফেরত এসেছিল বেঁচে এসেছিল পালিয়ে এসেছে তাকে তিনি ফেরত পাঠাতে বাধ্য হবেন এটা ছিল কঠিন শর্ত পাঁচ নম্বর ছিল যে কেউ এই যে সঞ্জি চুক্তি হলো এটাকে সবাই খুব গুরুত্ব সহকারে পালন করবে কেউ কোন লঙ্ঘন করবে না চুক্তি লঙ্ঘন করার মতো কোনো কাজ কোন পক্ষই করবে না সবাই চুক্তির সম্মান রক্ষা করবে এই পাঁচটি ছিল তো চুক্তি লেখা হওয়া অবস্থাতেই গত সেশনে আমরা থেমেছিলাম চুক্তি এখনো লেখা হয় নাই আলাপ আলোচনা হয়েছে চুক্তি হবে লেখালেখির কাজ শুরু হবে এই সময়ই দরে আসলো আবু জন্দাল আবু জন্দার একজন যুবক তিনি ইসলাম কবুল করেছেন বেশ আগেই হিজরত করতে চান কিন্তু তার পিতা তাকে শৃঙ্খল বন্দী করে রেখেছে তার পিতা হলেন সোহাইল যে লোকদের লিড করতেছে চুক্তির জন্য এসে পক্ষ থেকে। তার নিজের ছেলে ইসলাম কবুল করে বসে আছে এখন তাই না কোন রকম এসে ওই তার শৃঙ্খল মুক্ত হয়ে দৌড়ে পালিয়ে এসে চিন্তা করল হোদা বিয়াতে মোহাম্মদ সাল্লা তার সঙ্গে আছে এখানে চলে যায় তাদের সঙ্গে আমি যাব উনি যেই ঢুকলেন সেই দেখতে পেলো সোহাইল এতে এসে গেছে সোহায়ল এই তার ছেলেকে দেখি তাদেরকে এগিয়ে গেলে গালের থাপ্পড় নিয়ে আসলো ইয়া মুহাম্মদ হাদ আউ আলু কলহী আন্তরাই চুক্তির কথা অনুযায়ী আমার প্রথম দাবি হচ্ছে তাকে এখন তুমি আমার সঙ্গে ফেরত একে ফেরত না দেয়া হলে আমার ছেলেকে আমি তোমার সঙ্গে কোন চুক্তি তেয়ার সই করবো না সন্ধি হবে না তো নবীকার আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এটা দেব না আমার ছেলেকে আমি নিয়েই যাব। তার সঙ্গে যে ছিল আহ তারপরে নবী করি ইমসালাম আবার বলেন বেলা ন আমি তোমার কাছে আবদার করছি তুমি তাকে নিয়ে যে আমার কাছে তাকে ছেড়ে দাও না লাকা দিয়ে দিলাম আপনার ওটা ও তার ছেলে দেয় কেমনি তো সে দিলে কাজ হল না সোহাইল দিচ্ছে না এরপরে শেষ পর্যন্ত নবী করিম সাল বললেন ঠিক আছে তোমার কথাই ঠিক যাও তার ছেলে আবু জামদল নিয়ে চুক্তি শেষ শেষ করে চলে আসলো মক্কার দিকে যখন নিয়ে আসছে আবু জন্দল তার ছেলেকে নিয়ে আসছে আবু জন্দলকে তখন সে করে বলছিল আহারে তার আর্তনাদ সরাল মুসলিমিন উরাদ্দু ইসরিক আমি এখন আবার আমি না আমাকে মারধর করেছে বন্দি করে রেখেছে কেন আবু জনদল আনহুক কাদিদান বিল্লা ফিল্লা এবং এই আল্লাহর দিনের পথে টিকে থাকার কারণে তাকে অনেক শক্ত অত্যাচার নির্যাতন করা হয়েছে তিনি আরো অন্য বলেনি তোমরা আমাকে তারা যদি অত্যাচার করতে করতে আমাকে অতিষ্ঠ করে ফেলে আমি যদি আমার ইমান হারিয়ে ফেলি দিন হারিয়ে ফেলি দিন সেরে দি তখন কি হবে বলো এই সমস্ত আবদারও তিনি করছিলেন তখন তার আবদার তার আর্থনাদ শুনে নবী করিম সাল্লাম আবু জন্দালকে সান্তা দিলেন সবর করো আবু জন্দল এবং তোমার যে কষ্ট হচ্ছে তুমি যে নির্যাতন মোকাবিলা করছো তুমি এর অনেক বড় পুরস্কার আল্লাহর কাছে পাবে তুমি আরেকটু সবর করো কারণ তিনি চান না এই একটা ইস্যুর কারণে চুক্তি ভঙ্গ হয়ে ওনার আল্লাহ তালা যে জিনিস চাচ্ছেন যে ইসলামের বিজয়টা করে দিবেন আল্লাহ চুক্তির মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ এটা বুঝতে পেরেছেন। এইজন্য তিনি তাদের এই শক্ত চুক্তি সত্ত্বেও তিনি অ্যাগ্রি করেছেন তিনি জানেন এর মধ্যে আল্লাহ তালা বিশাল বিজয়ের খবর রেখেছেন তিনি আরো বলেন আবু জান্দালকে ফাইনাল জাঈস্তাদা আফিনা আবু জান্দাল তুমি এবং যে সমস্ত আরো কিছু লোকজন মক্কায় তোমার মত এখনো নির্যাতনের শিকার হয়ে আছে আল্লাহ অতি শীঘ্রই তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দেবেন ইশা তোমাদের উপায় হয়ে যাবে পরীক্ষায় পাশ করে ফেলো ইন্না আকাদা কমে আল্লাহনা আলান যেহেতু তাদের সঙ্গে আমাদের চুক্তির কথাবার্তা হয়ে গেছে আমরা তাদেরকে কথা দিয়েছি তারা আমাদেরকে কথা দিয়েছে পাঁচটি শর্তকে আমরা মেনে নিয়েছি তারাও মেনে নিয়েছে আমি চাই না আমাদের পক্ষ থেকে প্রথম ধাক্কাতে এই চুক্তি লঙ্ঘন হয়ে যাক এবং সেটাকে ইস্যু বানাইছিল তারপরে তিনি আবু জান্দালকে শান্ত করে বিদায় করে দিলেন কিন্তু অমর রাজন কষ্ট হচ্ছিল খালি বারে তর বাড়ি বাটের মধ্যে হাত দিচ্ছিলেন যে এত কষ্ট হচ্ছে কেমন এটা সহ্য করে এই বেতারা দিনীমান নিয়ে আসছে আর তাকে নিয়ে যাবে তার মোশেকরা এটা তিনি মানতে অনেক কষ্ট হচ্ছিল এবং গোটা চুক্তিগুলোই তখন অলরেডি সাহাবেদের মধ্যে অনেক কষ্টের কারণ হয়েছে পাঁচটি চুক্তির মধ্যে চার নম্বরটা সবচেয়ে খতরনাক চুক্তি ছিল অসহ্য যেটা মানে নিজেদের জন্য মনে হয় যেন মুসলিমদের জন্য বিপক্ষে চলে গেলো আর কাফেদের পক্ষেই মানে যেন চুক্তি হয়ে গেল এটা বরাবর হলো না মনে হয় যেন দেখতে এরকম মনে হয়েছে কিন্তু আল্লাহ রাহমিনের হিসাব আলাদা তিনি জানেন এই চুক্তি একটু পরে আসবে কিভাবে ইসলামী বিজয়ের কাজে বিশাল ভূমিকা রেখেছিল অনেক কষ্ট হয়েছে একজন সাহাবে ছিলেন তার নাম ছিল সাহায্য হনাইফ রি আল্লাহ আনহু উনি আহ সহি উনি বলেন যে আমাদের এই দিন যে কি কষ্ট হয়েছে এটা মেনে নিতে এবং সব সাহাবিরাই প্রায় এরকমই চিন্তা করেছিল এই চুক্তি করবো না মানবো না আমরা যুদ্ধ করব তাদের সাথে আমাদের বিপক্ষে যাওয়া চুক্তি হ্যাঁ আমরা পরাজিত হয়ে গেলাম এরকম হয়ে গেল তারা উইন করে ফেললো মানে হয় যেন চুক্তির শর্ত মধ্যে এটা আমরা মানবো না এই ধরনের ভাব তাদের মধ্যে খুব বিরাজমান ছিল সাহাবিরা সবাই অলমোস্ট এই চুক্তির বিপক্ষে শুধু একজন ছাড়া এই একজন সাহাবিকে আবু যাচ্ছে। কারণ সবাই এসেছিলেন মক্কা যাবেন ওমরা করবেন বহুদিন পরে আল্লাহর ঘর দেখবেন এই ঘর থেকে তারা কতদিন বঞ্চিত আছেন এবং নবী করিম সাল্লা স্বপ্নের কথা বলেছেন যে স্বপ্ন আছে যে তোমরা আল্লাহ ঘরে যাবা লতাত শতক আল্লাহ রাসুল রাসুল হাক আল্লাহ তালা নবী দেখিয়েছেন স্বপ্ন তার হাক ল হুলুন্নাল মসজিদ আল হারামা ইনসা আল্লাহ আমিন তোমরা চাইলেই আল্লাহর হুকুমে মসজিদ হারামে ঢুকবা নিরাপত্তা সহকারে এই খবর শুনে ওনারা আসেন ওমরা করতে এখন কই আল্লাহ ঘরে ঢুকা হচ্ছে না ওই দিনে যাচ্ছি নিরাপত্তাও হইলো কই আল্লাহ ঘরে গেলাম কই যে কি হলো তারা চিন্তা করেন আল্লাহ এখন কি হয়ে গেল ওনারা অবিশ্বাস করেন না কিন্তু মারতে যে কি কষ্ট হচ্ছে বিশেষ করে নম্বর শর্তটা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন কে মহম্মনে কোনো রেয়ায়েতে আসছে উনি নবী করিম যখন লেখালেখি চুক্তির কাজ শেষ হয়ে গেল উনি নবী করিম সাল্লের কাছে আসলেন এসে বললেন আল্লাহ হাক আপনি কি আল্লাহর হক নবী না সাল্লাহ বললেন অবশ্যই আমি আল্লাহর হকনবী আমি আল্লাহর সত্য নবী নবী আমি এটা কথা তো ঠিক তারপরে বললেন আল্লাহ আল্লাহ হাক্কে বা বা আমরা কি হকপন্থী না আমাদের দুশ্মনরা কি বাতিল না আমরা কি হকের উপরে নই আর আমাদের দুশ্মনরা কি বাতিলের উপরে নয় নদী বলেন বালা তো আবার অমরাজের ফালিমানু অতি দানি এত দিনই না ইদান তাহলে আমাদের এই দিনের বিষয়ে আমরা এত অপমাননাকর এত অপমান সূচক সন্ধি চুক্তি কেমনে দিলাম তাদেরকে কিভাবে দিলাম তাহলে আমরা হক কি আমাদের এত নিচু হয়ে যায় নবী করিম সাল আলাই বললেন ইন্নি রাসুল আসি আমি আল্লাহর রসুল আমি আল্লাহর কোন ইশারা ইঙ্গিত আল্লাহর নির্দেশ কখনোই অবজ্ঞা করি না করব না আহুয়া না আসরি আর তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন তার মানি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত আসে চুক্তি করে ফেল আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন কারণ কোরআনে যখন আল্লাহ বলছেন নিরাপত্তা সহকারে আমরা অমরাব করতে যাব সব ঘটবে আমার কোনো সন্দেহ নাই এখন অমর আনুর লাস্ট কোয়েশনটা বড় কঠিন কোয়েশন বলেন সেটা কি হল এই প্রশ্নের জবাব কি এখন নবী করিম সাল্লা আল্লাহ বলেন নাই অমুক দিন অমুক বর্ষার এভাবে হবে মানে এভাবে তোমাদের বিজয় হবে এই আল্লাহ এখনো নিজের কাছে আখবর আনা না হেল আম আল্লাহ তো কোরআনে বলছেন তিনি আমাদেরকে আল্লাহর ঘরে নেবেন দেবেন নিরাপত্তা সহকারে কিন্তু এই বছরই হয়ে যাবে রকম নিশ্চিত করে কিছু বলছি নাকি আমি ওই আয়াতের মধ্যে এই বছরের খবর আসে নাকি তুমি নিশ্চিত মনে রাখো তুমি আসবে আল্লাহর ঘরে তুমি তা অফ করবে এটা ঘটবে এটা হবে তো বোখার সহি বোখারি রেওয়াজ আসছে এই কথার পরে আবুকার অমর আনহু তারপরেও তার কষ্ট হচ্ছে গেছেন আবুকার কাছে গিয়ে পশ্না এগুলো সবগুলো করছে করার পরে আবুকার সেই উত্তরে দিলেন যেটা নবী করিম সাল আলহিম অমর আদুল্লাহ আনহুকে দিয়েছেন এবং বললেন আমি নিশ্চিত দল্লাহ নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা ওয়াদা করেছেন সেটা তিনি অবশ্যই পূরণ করবেন কোন সন্দেহ আমার মধ্যে নেই তো এখন আবুকার আল্লাহ এখনো ইমানি দুর্বলতা দেখা গেল কিনা এটা নিয়ে ওলামাইকেরাম আলোচনা করেছেন এই মুসনাদ আহমাদের রেওয়ায় আছে, যে অমর উদ্দ আগে আবু বাক রাহনু আসছিলেন প্রশ্নগুলো নিয়ে ওনার কাছে জবাবে সন্তোষ না হয়ে পরে রসুল উল্লাহ সাল্লাহ আসমের কাছে গেছেন এটা তো ঠিক আছে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু বোখারি রেওয়াজ আছে যে আগে আসছিলেন কার কাছে রসুল উল্লাহ সাল্লাহ আসমের কাছে ওনার থেকে শুনে পরে আবার আবু বুকারের কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করা এটা তো কেমন জানি মনে হয় এটা যদি ঘটে থাকে তাহলে এর জবাব কি তাহলে এর জবাবে ওলামাইকার বলেছেন এটা এই নয় যে তিনি রসুল উল্লাহ সাল্লা আসমের জবাবে সন্তুষ্ট হন নাই এমন নয় বরংচ মনের কষ্টটা শেয়ার করলেন আবার আবুকার ঘনিষ্ঠ। আর এভাবে শেয়ার করেননি যে তিনি নবী করিম সালাম সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এইভাবে নয় বরংচ তিনি ওনার যে এখনো কষ্ট হচ্ছে আবুকার আনুর কাছে শেয়ার করে উনি যদি বুঝে ফেলেন তাহলে অমর বুঝবো না কেন এইটা উনি একটু ডাবল চেক করতে গেলেন তো এটা এতে কোন আপত্তির কারণ নাই এবং এরপরে আবহাওয়া যখন একই কথা বলেছেন অমর আর কারো কাছে তিন নম্বর কাছে জাননি। এতে বুঝা যায় যে যদি তিনি ওনার কাছে গিয়েও থাকেন যেহেতু রাসুল্লাহলাম আর বাকি কেউ এত ক্লোজ না আর এই দুইজনকে বলা হয় নবী করিম সালাম মিনিস্টার ওয়াজিরাই রসৌল্লা সালাম ওনার দুইজন মন্ত্রী আর কোন কষ্ট প্রকাশ করেননি বরঞ্চ কাছে শেষে গিয়ে থাকলে ওনার কথায় ওনার আরেকটা সাপোর্ট অতবা হয়েছে পরে যখন একটু পরে নাজিল হয়ে গেল আহ সুরাত একটু পড়া না বেশ পরে যখন সুরা আলফিল হয়েছে আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করলাম এখনো হয়ে সারেনি লাইনে জন্য করলাম বলা হয়েছে আরবি তো অতীতকাল বলে যেটা হয়ে যাবে এটাকে বলে আপনি আমাকে দিবেন নাকি এত টাকা দিলাম আপনাকে এখনো কিন্তু দেই নেই এটা করি না আমরা যে আপনি আমাকে দশ হাজার টাকা দিবেন দিলাম আপনাকে জান দিলাম তার মানে আমি এখন দেই নেই আল্লা ব্যবহার করেছেন যে আমি নিশ্চয়ই আপনাকে প্রকাশ্য বিজয় সুস্পষ্ট যাতে আল্লাহ তাল্লা আপনার অতীত এবং ভবিষ্যতে সকল ত্রুটি বিচ্ছতি ক্ষমা করে দেন আর আপনার প্রতি আল্লাহ নিয়ামত গুলোকে আল্লাহ তালা পূর্ণতা দান করেন এবং আপনাকে আল্লাহ মুস্তাকিমে হৃদায়ত দিয়ে দেন এই চুক্তির মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করবেন বিজয় দান করবেন বিশাল বিজয় হবে সেটা সে আল্লাহ যিনি মোমেনদের অন্তরে সাকিনা দান করেছেন কষ্ট বেশ এসেছিল কিন্তু একটু পরে আস্তে আস্তে ওনাদের সন্তনা হয়েছে নবী সালামের চুক্তিকে ওনারা মেনে নিয়েছে। সাকি আর তাদের ইমান আরো বেশি বেড়ে যায় বেড়ে যাচ্ছে বেড়ে গেলেও বিজয় হইলে আরো বাড়বে আর সব আকার জমিনের যত বাহিনী আছে সৈন্য আছে সৈন্য সামন্ত আছে যত আল্লাহর বাহিনী আছে সব তো আল্লাহর জন্য এগুলোর মালিক কি আর কেউ আছে নাকি আল্লাহর কত রকমের বাহিনী আছে বলন্ত দেখি মমিন কোন আল্লাহর বাহিনী আছে আর কি আছে ফেবিস্তা কন আছেন আর কত বাহিনী পাঠিয়েছেন নমরুদের জন্য কি পাঠিয়েছেন ফের জন্য কি পাঠিয়েছেন কত রকমের বাহিনী আল্লাহ তালার আছে আব্রাহার জন্য কি পাঠিয়েছেন হ্যাঁ তো আল্লাহর বাহিনী কি অভাব আছে নাকি সমস্ত বাহিনী আকার জমিনের আল্লাহর জন্য আল্লাহর জন্য এইগুলো কাজ করে আল্লাহ হুকুম দিল সব শেষ আল্লাহ সব জানেন কি হচ্ছে কি হবে হবে আর কিভাবে এটা করতে এই জ্ঞান কার আছে হাকিম আল্লাহরই আছে শুধু আর মমেনদেরকে আল্লাহ তাল্লা একটু পরীক্ষা করলেন কষ্টে ফেলেন মাঝে মধ্যে তাদের তারা তো আল্লাহর মতো এত জানে না বিধায় তাদের কষ্ট হয় কিন্তু তারা যে সবার করে মেনে নেয় তাদের জন্য কি পুরস্কার আছে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার নীচ দিয়ে নহর সমু প্রবাহিত হচ্ছে সেখানে তারা চিরদিন থাকবে আর তাদের গুনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন আর তাদের বিশাল কামিয়াবি রয়েছে বিশাল পুরস্কার তারা জান্নাতের মালিক হয়ে গেলে এ চেয়ে বড় সৌভাগ্য অধিকারী কে কেউ হতে পারে তো নবী করিম সালকে ডাকলেন হ্যাঁ দেখে শোনালেন আস তিনি দিলেন আল্লাহটা দিয়েছেন শোনো আফা এটা কি তাহলে কি বিজয় হয়ে গেল আমরা তো মনে করছি আমরা পরাজিত হয়ে গেলাম একরকম এই যে সন্ধির চুক্তি আমাদের বিপক্ষে গেল সেটা মেনে নিলাম আফা হুয়া এটা কি এটা বিজয় নাকি নবী করিম সাল বলেন নাম এটাই বিজয় অমর রাজ আহু পরবর্তী পর্যায়ে বলেন যে আমি যে একটু প্রতিবাদের মত করলাম মেনে নিতে পারলাম না অথচ আল্লাহ তাহলে কিছুক্ষণ পরে আয়াত না জি করে দিয়ে দিলেন তা আমি তো একটু তাড়াহুড়া করে ফেললাম আমার একটু কাজটা মতে ভালো করলাম না তিনি পরে বলেন মা যেতু আসুকু মিনা আল্লা দিয়ে সোনা এখন আমি যে ওই দিন একটু প্রতিবাদের মত বা না মানার ভাব প্রকাশ করেছিলাম এটাকে মানতে আমার কষ্টে হচ্ছিল প্রতিবাদের মতো কথা বলেছিলাম এইটার কষ্ট আমার কাছে আমি কি পরিমান দায়ী হয়ে গেলাম কিনা নবী করিম সাল্লাহামকে একটু কষ্ট দিয়ে ফেললাম কিনা এইটার কারণে এরপরে যে আমি কত নফল রা রেখেছি কত দান খয়রাত করেছি কত নামাজ পড়েছি কতগুলো কৃতদাস মুক্ত করেছি যেন হাল আমার ওই অপরাধ মাফ করে দেয় মেখা ফাতা এদিন হাতাও তো আমি কু না খাই ওরা যে আমি আহ এই যে কথাবার্তা দিন একটু বলে ফেলেছিলাম এই এতগুলো পছন্দ জিজ্ঞাসা করলাম আপনি কি হক লবি না আমরা কি হকের উপরে না এইভাবে যে বলেছি এই কথাগুলো কারণে কোনো অপরাধ হয়ে থাকলে আল্লাহ যেন নির্দেশ দিলেন কৌনু যে চুক্তি করে ফেলেছি এখন আমরা মদিনার দিকে ফেরত যাব এখন যে আমরা এই হেরাম পরে এসেছিলাম হেরাম খুলে ফেলতে হবে আর এহেরাম খোলার কারণে আমাদের যে দম দিতে হবে আর এই দমের জানওয়ার নিয়ে আসে যেটা ওখানে গিয়ে কথা ছিল এগুলাকে এখন দম দিয়ে দাও সব জবাই করে দাও তোমাদের এহেরাম খোলা জন্য একটা কাফারা লাগবে কাফারা পেয়ে করতে হবে ওমরা না করি যে হরাম খুলতে হচ্ছে এটা দম হলে এখন জবাই করে দাও সবাই তারপরে সবাই চুল কেটে ফেল বললেন কেউ নড়ে না কোনো কথা শুনে না তখন আয়াত নাজির হওয়ার আগের কথা ছাগল গরু আছে খোলো দ্বিতীয়বার বললেন একজন উঠে না কষ্ট এমন হওয়া হচ্ছে তৃতীয়বার বললেন তাও কেউ নড়ে না এত কষ্ট হচ্ছে তখন নবী করিম সাল্লি সাল্লাম কি করবেন দিশা পান না এখন উম্ম দেখি কথা শুনে না এই রকম তো ঘটনায় কোনদিন উম্মালাম ঘরে উনি ওনার সঙ্গে ছিল যে তাবুতে উনি ছিলেন ইয়ে বললেন ওনার দেবীকে বলেন যে আমরা কি করি উম্ম দেখি কথা শুনছে না তাদের এত আবেগ ইমোশন একটাও দেখি নড়ে না তো উম্মে সাল্লাম রাদিয়াহনা খুবই বুদ্ধিমতী মহিলা ছিল খুবই বুদ্ধিমী খুব জ্ঞানদের আপনি বাইরে গিয়া আপনি কারোর সঙ্গে কোনো কথা আর বলবেন চার নম্বরবার বার বলার দরকার নাই আপনি গিয়ে আপনার উঁটাকে জবাই করে দেন অর্থাৎ হালে কাকা আপনার মাথা সেভ করার জন্য যে যার কাছে ব্লেড আছে তাকে ডাকেনা হালেকা আপনাকে মাথা হলাক করে দিক চুল কেটে দিক মাথা মুন্ডন করে দিক এই কাজ করেন আপনি অ্যাকশন করেন কথা ব্যাপার নেই আপনি প্র্যাক্টিক্যালি করে ফেলেন তো উনি গেলেন গিয়ে তাই করলেন ওনার উঠাই করে দিলেন এরপরে খেরাস ইবনু উমাইয়া রাদু সাহাবি ওনার কাছে ব্লেড টেলেট ছিল উনি ভালো পারতেন ওনাকে ডাকলেন যে আমার মাথা নেড়ে করে দাও মাথা মুন্ডন করে দাও বা একে অপরকে এবার বসেন আপনার মাথা আমি কাটি আপনার আমি কাটি কাটা কাটি শুরু করে দিল কাটতেছে যে মনে এত কষ্ট এখনো তখন ওনারা আয়তের খবর পানাই আর কি হয়েছে তারপরে আসে এত কষ্ট চুল কাতে গিয়ে মনে হয়তো মাথা কাটিয়ে ফেলবে মানে মানুষের মনের ভিতরে যখন কষ্ট বেশি লাগে ফিজিক্যালি সেটা মানে অ্যাক্সিডেন্ট ঘটানোর মতো অবস্থা এভাবে করে ফেললো তারপরে আলহামদুলিল্লাহ এরপরে হ্যাঁ আমরা নেক্সট ইয়েতে যাওয়ার আগে এখানে উম্মালমার্দি আল্লাহ আনার কাছ থেকে তিনি পরামর্শ চাইলেন তাহলে নবী করিম সালামকে পরামর্শ করতে হয় তাই না পরামর্শ চাইতে হয় নিতে হয় নবী হলেও এই যে এটা কোনো দিনের কোন শরীয়তের বিষয় পরামর্শ করা না শরীয়তের বিষয় কার্যকরী করার ক্ষেত্রে এই ক্ষেত্রে পরামর্শ করা যায় আসে না নাই আসছে আর ফজিলত আছে কিনা এটা ভালো জিনিস ওয়াম রুহুম সুরাহুম আল্লাহ বলে দিয়েছেন প্রয়োজন বোধে মুসলমানরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত কিভাবে কার্যকরী করবে এটা পরামর্শ করাটা ভালো একতরফা সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে পরামর্শ করে করাটা ভালো এরপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে যে প্রয়োজন বোধে শুধু পুরুষদের মহিলাদের পরামর্শ নেওয়া যায় তাই না মহিলাদের পরামর্শ ঠিক আছে তো মাথা দেশে সেটাও খুবই কাজে লাগে তাদের কাছে এমন কিছু পরামর্শ থাকতে পারে যেটা পুরুষদের মাথায় ঢুকবে না এই জন্য পরামর্শ সবার সঙ্গে করা উচিত এটা ভালো তিন নম্বর হলো যে কোনো কোনো সময় মেয়ে কথায় কাজ হয় না কাজে কাজ হয়ে যায় অ্যাকশনে কাজ হয়ে যায় তাই না তো কোনো সময় দেখা গেল যে কথার চেয়ে অ্যাকশনের দাম বেশি হয়ে যায় এটাও আমরা প্র্যাকটিক্যালি পেয়ে গেলাম তারপরে হলো যে উম্মে উমে সালামে অনেক মহিয়সী মহিলা ছিলেন জ্ঞানী মহিলা ছিলেন এটা এটা প্রমাণিত হলো যে উনি কত প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন যে টেকনিকটা শিখিয়ে দিলেন ভালো কাজ দিল তাই না অনেক ভালো কাজ হয়ে গেল এখন চুল কাটা হয়ে গেলে নবী করিম সালাম দোয়া করেন আল্লাহ তালা কাছে মাথা কাটার পর চুল কাটার পরে মাথা মুন্ন করার পরে দোয়া করলেন ইয়ার হামল হুল মোহাল যারা মাথা সেইভ করেছে মুন্ডন করেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন তাদেরকে রহম দেন রহম করেন সবাই বললেন কোন কি করেছেন আর কোন সাহাবি ট্রিম করেছেন চুলকে ছোট করেছেন দুইটাই জাহেদ আছে সময় এবং অমরার সময় এহরাম খোলার সময় হয়েছে তিনি শুধু মোহাল্লি যেন দোয়া করলেন সাহাবি যারা চুল ছোট করেছেন তারা বলেন ইয়ারসুল্লাহ ওল মুকরিন যারা চুল ছোট করেছে তাদের জন্য দোয়া করবেন না তিনি আবার বললেন ইয়ার সাম মোহাল্লে যারা চুল একদম মুন্ডন করেছে আল্লাহ তাদেরকে রহম করুন আবার বললেন মুকাসরিনাল্লাহ তিনি কিছু করেন না তৃতীয় টাইমে আবার টাইমে একই দোয়া যারা চুল করেছে আল্লাহ তাদেরকে রহম করুন তাদের কি হবে যারা ছোট করেছে তাদেরকে তো এখন বোঝা গেল যে তৃতীয় মানে তিনবার দেওয়া হয়েছে কাদের জন্যে যারা শেভ করেছে। আর একবার দোয়া করা হয়েছে কাদের জন্য যারা ছোট করেছে এই জন্য হজ উমরাই গেলে কোনটা উত্তম তো জিজ্ঞেস করলেন তারা যারা শেভ করেছে কি হলো তাদের জন্য আপনি এত বেশি করলেন আর বাকিদের জন্য এত বেশি করলেন না তখন তিনি বললেন লাম ইয়াশুকু যারা চুল সেভ করেছে বোঝা গেলে তাদের মেনে নেওয়াটা একেবারেটাই এবং সায় রাসুল্লাহ নিজে সেভ করিয়েছেন ওকে এবং সেখানে ওনারা যখন এই কোরবানি করলেন বা দম দিলেন সেখানে তারা আসলে দমের কথাই আছে এটা না বলেছেন যে আমরা কেউ কেউ নাহারনা মারাসুল্লাহ সাল্লাহ আমার খোদাই বিয়ে বাদানা আনসা বাহা বল বাকারা আনসা বাহা মুসিম হাজিদ যে আমরা খোদাই বিয়েতে কোরবানি যখন দিয়েছিলাম যখন করেছিলাম আমরা গরু দিয়েছিলাম সাত জনে একটা আর উঁচো দিয়েছিলাম সাতজনে একটা এটা দলিল যে গরু এবং উটের মধ্যে কয় অংশ দেওয়া যায় সাত অংশ দেওয়া যায় আর সাগল ভেড়ার মধ্যে এক অংশ এক নাম এরপরে ওনারা সামনের দিকে এগিয়ে গেলেন আহ ওনার সামনের দিকে এগিয়ে যান তার আগে আরেকটি ঘটনা ঘটেছে কিছু কিছু টুকটাক ঘটনা আহ থাকা অবস্থায় এক সাহাবি ছিলেন ওনার নাম কাবিগ্ন রাজি আল্লাহ আনহু উজর আল্লাহ আনু উনি বলেন আমি বেশ কয়েকদিন ছিলাম ওখানে অনেকদিন আর এহরামের হালত থাকতে থাকতে আমার মাথায় ছিল কিছু উকু না আমার চুল ছিল বড় চুল ছিল ওয়াফরা অর্থ হচ্ছে যে চুলগুলো লম্বা হতে হতে কানের এখান পর্যন্ত আসে বাবরি চুল এটাকে বলে ওয়াফরা। যে আর চুল বেশি লম্বা একটু উকুন ছিল আর এই কয়েকদিন গোসলও করতে পারি না পানিরও কমতি আর উকুন আমাকে সাংঘাতিক ভাবে কষ্ট দিচ্ছিল মাথা থেকে আর যেই গরম পড়েছে রোদ পড়েছে যখন তখন দেখা গেল যে জাল আল হাওয়া মুসা কচু আলাবাজি আমার মাথাতে উকুন হাঁটতে হাঁটতে চেহারা মধ্যে হাঁটতেছে গরমের কারণে নামতেছে উকুন অনেক উকুন আমাকে মাথার মধ্যে আসে যে বুঝা গেল অনেক কষ্ট হচ্ছে ভালো করে বেশি করতে চুল পারেন না চুল ছেনে যাবে অনেকগুলো আর এই কোন সাবান লাগাইতে পারছেন না আর পানিরও শর্টেজ আছে কি কষ্ট তা। আমি বললাম যে আমার তো আসলে কষ্ট হচ্ছে অনেক উকুন বললেন তখনও তখনও ব্যাক করার চিন্তা ছিল না তুমি কাজ করা চুল কেটে ফেল সেভ করো তাহলে উকুনের গোষ্ঠীর যাবে সেব করো তো সেব করলে এখন এই যে করা চুল কাটা তো কি হবে এটার ফেদিয়া কি হবে দম কি হবে ফেদিয়া তখন এই উপলক্ষে এই প্রথম ফেদিয়ার আয়াত নাজিল হয়ে গেল সুইয়ামিন আদা কাতিন আউ নাল বা কারার একশো ছিয়ানব্বই নম্বর আয়াত এসছে তোমাদের মধ্যে এহরামের হালতে কেউ যদি অসুস্থ হয়ে পড়ো অথবা তার মাথার মধ্যে অনেক কষ্টের কারণ হয়ে যায় কি জাতীয় সিয়া আও আউ সদাকাতিন আসুক তিন রকমের আহ আছে হয়তো একটা ভেড়া অথবা ছাগল কোরবানি করবে তা না হলে সদকা দিবে ছয় জন মিসকিনকে হাফ সাহ করে ছয় জন মিষ্কে অর্ধেক ছয় জনে পাবে ছয় জন মিসকিনকে তিন শাহ দিতে হবে হাফ করে তার মানে ইয়েতে হয়ে যায় প্রায় পনে দুই কেজির মতো হাফ চা পনে দুই কেজি আর এরকম যদি কত কেজি হবে পাঁচ ছয় সাড়ে পাঁচ কেজি হবে তো এইটা ছয় জনকে ভাগ করে দিবে ছয় জন মিসকিনকে সাড়ে ছয় কেজির মতো খাবার যেটা আছে আয়দার গম আটা খেজুর তিনটা রোজা রাখবে এই এখন এই কাবনা রাজি আনুমাতা চুল কাটলেন এই তিনটার একটা ওনাকে ফেদিয়ে দেওয়া লাগবে আয়াতনাজিল হয়ে গেল কিছু খাবার দ্রব্য খাদ্য এগুলো এইগুলো ছয়টা মিসকিনকে ভাগ করে দাও আনসুক মা অথবা কোন একটা প্রাণী পশু জবাই করে ফেদিয়া আদায় করে দাও এই হাদিসের মধ্যে একটা দলিল পাওয়া গেল যেখানে আমরা কোরবানি দেই গরুতে কয় নাম দেওয়া যায় সাত নাম দেওয়া যায় উঠেও সাত নাম দেওয়া যায় হলো গরুর হয় তারপরে সাত নাম দেওয়া যাবে সাগল সাই যদি বড় হয় তারপরে কয় নাম এক নাম হাদিসের ওই ক্রাইটেরিয়া অনুযায়ী চলতে হবে তারপরে নবী করিম সালাম মদিনা আসছিলেন যে কথা দিকে আমরা যাই আসার পথে তিনি যখন কোরআল এলাকায় পৌঁছলেন তারপরে সেখানে এই সুরা ফতাহাজিল হয়ে গেল ইন্না ফা এলাকা ফাতির তরজমা আমরা একটু আগে করেছি এই সুরা নাজিল হয়ে গেল তখন সাহাবিরা সবাই অনেক খুশি হয়ে গেলেন সেই কাহিনী তিনি বলছেন আমরা পথি মধ্যে এক জায়গায় যখন আমরা থামলাম দেখি যে ওনার উপরে ওহি নাজিল হচ্ছে আমরা অনেকেই জানি ওনার উপরে ওহি হলে কি আলামত হয় ওনার তখন সিচুয়েশনটা কেমন হয় যায়। মানে উনি তখন আর কেউ বলেন ওনার সাথে বলবেন না তিনি এরকম ওহি রিসিভ করছেন তিনি তা আমরা তা না হ্যা উনি ওহির লক্ষণ টের পেয়ে পেছনে বললেন সামনে যাও উনি পেছনে একটু থাকলেন থামলেন আর তিনি একটু রেস্টুরেন্ট কোনো জায়গায় বসলেন আর ওনার মাথাকে উনি একটু ঢেকে ফেললেন কারণ যে সিনটা হয় বড় একটা ধাক্কা আল্লাহ বলেছেন যে যায় গিয়ে বলেছে যে আপনার উপরে আমি যে অহিন আদিল করি এটা অনেক ভারী জিনিস আপনারা জানেন যে তুমি উটের উপরে বসা থাকলে উটের পাগরে এরকম করে কাঁপতে থাকে মনে যেন উট এখন ঢেকে পড়ে যাবে এত শক্ত হয় শীতের দিনে যখন অহিন আদিন হয় ওনার শরীর দিয়ে কি হয় ঘাম ঝরে তারপরে তিনি আবার আমাদের সামনে আসতে এসে বললেন যে আমারতে নাজিল হয়েছে ওকে এইভাবে তিনি সুসংবাদ দিলেন আসছিলাম কষ্টে সবাই আসছে দুঃখ চেহারা তাদের ফুটে উঠছে চেহারা মধ্যে দুঃখ কষ্ট ছাপ এবং তারা সেখানে প্রাণীগুলো রাস্তার মধ্যে জবাই করলেন যেগুলো জবাই করার কথা ছিল মক্কাতে তারপরে নবী করিম সাল সামনে এসে বললেন তারপরে তিনি নবী সাল আলাইহিন তিনি তাদের কাছে এই আয়াত করে শুনিয়ে দিলেন সুরা আল তখন একজন উঠে বসলেন সাহাবদের মধ্যে একজন ওনাকে কংগ্রেচুলেশন টু ইউবারক দেওয়ার জন্য আমাদেরকে এখন এখানে তো আয়াতের মধ্যে আপনার অনেক সুসংবাদ আছে তিনি প্রথমে মাত্র দুই তিন আয়াতের আওয়াত করেছিলেন কোনো কোন আওয়াজ আছে সেটা কি এই আল্লাহ তালা আগে পিছের সমস্যা ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন এখন সাহাবি এই কথা শুনে নবী করিমসালাম এখানে থামলেন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আপনার জন্য অনেক সুসংবাদ তখনই আবার আল্লাহ তো নাজির করে দিলেন আল্লা প্রবেশ করতে পারেন যার নিচে দিয়ে নহর প্রবাহিত হচ্ছে তারা দিন থাকবে তাদের গুনাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আর এটি হচ্ছে আল্লাহর কাছে অনেক বড় বিজয়ের খবর সফলতার খবর যখন নাজির হয়ে গেল নবী করিম সাল মোহাম্মকে ডাকলেন ওনাকে দেখে। শোনালেন এবং তিনি যদি অ্যাকশন দিয়েছিলেন আমরা একটু আগে শুনলাম ঐতিহাসিকগণ বলেছেন হদায় বিয়া তো আদাম ইসলাম ইসলাম মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে হদায় বিয়ার সন্ধি করা হদায় বিহার সন্ধি মক্কা বিজয়ের থেকেও বড় বিজয় তা কি করে হয় এবং ওনারা যদি যুদ্ধ করে মক্কা বিজয় করতেন মক্কা দখলে আনতেন তার তুলনায় খুদা বিয়ার সন্ধি আরো বড় বিজয় কি করে হয় অনেক কারণ সেই ব্যাপার হচ্ছে যে অনেক সাহাবিদ বলেছেন তারা সিনিয়র সাহাবিগণ তারা ওই সন্ধিতে ছিলেন পরবর্তী পর্যায়ে সাহাবিদির কে জুনিয়র সাহাবিদেরকে জওয়ান সাহাবিদিকে বলতেন ইয়াংদেরকে তোমরা যদি মনে করো মক্কা বিজয় হচ্ছে আমরা তখন করেছিলাম ওইটাই আমাদের কাছে বড় বিজয় ছিল কারণ এই বিজয়তা মক্কা বিজয়ের জন্য দ্বার উন্মুক্ত করেছে কারণ এই হোদাই সন্ধির পরে যে কাজগুলো ঘটেছে এগুলো না হলে অনেক রক্তক্ষয় করে মক্কা বিজয় করা লাগত কিন্তু অনেক কাজ হয়ে গেল একটু গ্যাপ পাওয়ার কারণে সন্ধি চুক্তি হওয়ার কারণে যার ফলে মক্কা বিজয় অনেক ইজি হয়ে গিয়েছে সেটা যেমন এক নম্বরে হল তিনি এই যে সময় পেলেন এই সময়ের ভিতরে তিনি অনেক দাওয়াতে কাজ করতে পারলেন আর বাধা থাকলো না দাওয়াত দিতে গেলে এখন কাপেরা মার দিবে না কারণ চুক্তি হয়ে আছে। এবং মুসলমানরা যেতে পারে কাফেরদের ভিতরে তাদের সঙ্গে আসা দাওয়া করতে পারে ব্যবসা বাণিজ্য হচ্ছে এই উপলক্ষে দাওয়াতি কাজ প্রচুর বেড়ে গেল আশেপাশের কবী লাগুলোর মধ্যে তারা দেখলো যে এখন মক্কা লোকেরা বাধ্য হয়েছে এই নতুন বিজয় শক্তির মতো উঠে আসছে যে মদিনা শক্তিকে তারা অ্যাকসেপ্ট করেছে তারা মনে করলো যে ইসলাম তো মনে হয় ঠেকানো যাবে না এই জন্য তারা এখন অনেকে ইসলামের দিকে চলে আসলো ইসলাম জানার চেষ্টা করল এইভাবে অনেক বেড়ে গেল অল্প ভিতরে যখন তিনি হোতাই বিয়ের সন্ধিতে বাড়িতে দোয়ান নিয়েছিলেন তখন চোদ্দশো সাহাবি ছিল ওই সময় ওনার সাথে পরে যখন তিনি মক্কা বিজয় করতে আসেন ওনার সঙ্গে সাহাবির সংখ্যা ছিল দশ হাজার এই ফাঁক পাওয়ার কারণে দশ হাজার জোগাড় করতে পারছেন তা না হলে চোদ্দশো পনেরোশো নিয়ে লড়াই করে নিজেরা অনেক মরা লাগতো অনেক রক্তক্ষয় হত এরপরে তিনি ওদিকে মোদিনা খাইবার ইহুদদের সঙ্গে সন্ধি চুক্তি হওয়ার পরে তাদেরকেও তিনি দিল করেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন মক্কা লোকদের কোনো সাহায্য আর সেখানে আসেনাই ওনার জন্য অনেক সুবিধা হয়েছে মোদিনা পাশের শত্রু খাইবার সেটাকেও তিনি আহ ইয়ে করতে পেরেছেন ডিল করতে পেরেছেন এভাবে বিভিন্ন কারণে হোদয় বিয়ের সন্ধি ছিল ইসলামের জন্য বিশাল সুযোগ সেটা কারণেই পরবর্তী পর্যায়ে মক্কা বিজয়টা খুবই ইজি হয়ে গেছে মক্কার কাফের আর মোকাবিলা করতে সাহস পাইনি কোন কোন রেওয়াজ আসছে যে পথে আসার পথে ওনারা ঘুমিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ওনারা অনেক লেইটে উঠলেন ফজর নামাজ কাজা হয়ে গেছিল পরে সূর্য উঠার পরে সবাই ফজর নামাজ পড়েছেন খুব টায়ার্ড হয়ে গেছিলেন বিশ দিন ওখানে থেকে হা কাদা ফাফ আলু লেমান এইভাবেই করবা যখন তোমাদের কেউ নামাজ থেকে ঘুমে থাকার কারণে নামাজ মিস হয়ে যায় অথবা ভুলে যায় যখনই স্মরণ হয় যখনই ঘুম থেকে উঠে তখনই নামাজ পড়ে ফেলবে এইটাই মাসালা এই মাসালা শিকার ব্যবস্থা হয়ে গেল এখনো অনেক লোক আছে বলে ফজ নামাজ কাদা হয়ে গেছে কি করবে এখন পড়ার দরকার নাই জোহরের আখান দিয়ে করবা কাদা এসে। এরকম মশলা শুনছেন নাকি প্রায় আমাদের লোকেরা এইগুলো বলা বলি করে এই জাতীয় মশালা কিন্তু আসলে রসুল্লাহ থেকে মাসালা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অজারো সময় আল্লাহ মাফ করুক দেরি হয়ে গেলে উঠার সঙ্গে সঙ্গে অজুক করে তাড়াতাড়ি নামাজ পড়ে নেওয়া উচিত আসার ছোট ঘটনা ঘটলো নবী করিমেন্টটা হারিয়ে গেল ওই যে গেছে উঠ কোন দিকে ঘাস খাইতে খাইতে চলে গেছে আর আসে নাই পরে তিনি এক সাহাবিকে পাঠালেন পরে পাওয়া গেল যে উঠ বহু দূরে গেছে নবী করিমসালাম চিন্তা পড়ে গেল এখন উঠে যদি এখন না পাই যাবো না খুলতেও পারে না আসতেও পারে না তো সাহাবি ওটাকে আবিষ্কার করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে ফারাক এবার মাসরু আছেন তিনি নবী খুব খুশি হয়ে গেলেন পেয়ে তিনি আবার উঠে উঠে মদিনার দিকে যাত্রা অব্যাহত রাখলেন মদিনাতে কিছু কিছু মক্কা থেকে মহাজীর আসছিলেন পুরুষ মহিলা কেউ এরপরে হিজরত করেন নাই দু একটা ঘটনা আছে একজন একজন আসলেন কয়েকজন মহিলা হিজরত করে মদিনা চলে আসলেন একজন ছিলেন উম্মে উমেকুলসুম উকবাহ আবি আইদ কাফেরদের এক বড় লিডার তার মেয়ে উম্মে কুলসুম সে এই সন্ধির ভিতরেই চলে আসলো যুবতী মহিলা বা ইসলামকে কবুল করেছিলেন যেই সে আসছে তার পিছনে ধাওয়া করে তার দুই ভাই এসে হাজির হয়ে না বিমা আহাতা আলাইহে আমাদেরকে যে চুক্তি আছে আমাদের বোন চলে আসছে তাকে আপনি ফেলে দিতে হবে তখন নবী করিম সাল আল্লাম বললেন একটা ফাঁক পেলেন বলেন যে চুক্তি করেছিলাম সেখানে কিন্তু কোন মহিলার শব্দটা নাই ওই শব্দটা শুধু পুরুষ যে ব্যবহৃত আলহামদুল্লাহ এখানে তারা জবাব দিতে পারল না আটকে গেল তো আল্লাহ তালা চাইলেন যে মমিন মহিলা গুলোকে যেন ফেরত না দেওয়া হয় তা আল্লাহ কোরআনটা আয়ত নাজিল করলেন তারা ফাঁকা একটা গেছে তো আল্লাহ তালা বললেন যখন এরকম কে হিজরত করে আসে তোমরা তাদেরকে পরীক্ষা করে নিয়েও এমতে হান করে তারা আসলে মমিনা অন্য কোনো মতলবে আসলো আল্লাহ আল্লামান মহিলা এভাবে মক্কা থেকে চলে আসলে মদিনা তাদেরকে আর মক্কা লোকদের কাছে ফেরত দিও না কাফারদের কাছে এই মহিলাগুলো তাদের জন্য হালাল নয় তাদেরকে করতে না কারণ মমিনাকে অন্য অমুসলিম বিয়ে করতে পারবে না আর তোমরাও তোমাদের কোন স্ত্রী থাকে যারা মহিলা তাদেরকে নিয়ে ঘর করা তোমাদের ঠিক না যারা ইমান আনে নাই তোমাদের স্ত্রীর এরকম কেউ মক্কায় পড়ে থাকলে তাদেরকে তোমরা তালাক দিয়ে দেওয়া উচিত এখন কোন বিবাহিত মহিলা যদি চলে আসে তার স্বামীকে ফেলে ইসাম কবুল করে এখন কি করবে তাহলে ওই মহিলা যে মোহর দিয়েছিল এবং পর্যায়ে তাদের ইত পার হয়ে গেলে তোমরা তাদেরকে নতুন করে মোহর দিয়ে বিয়ে করতে পারবে ওলা তুমি আর তোমাদের আন্ডারে কোন অমুসলিম মহিলা থাকলে বিবাহিত অবস্থা পড়ে আছে সেটাকে তোমরা ধরে রেখো না ওটাকে তালাক দিয়ে আলাদা করে দাও আলু মা তোমাদের মোহর ফেরত চাওয়ার দাবি করতে পারবে তারাও তাদের মোহরটা ফেরত চাওয়ার পাওয়ার দাবি করতে পারবে এটি হচ্ছে আল্লাহর বিধান তোমাদের জন্য আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন তোমরা এটাকে মেনে নাও আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী এবং তিনি সবচেয়ে বড় বা যার অনেক বেশি জ্ঞান রয়েছে আয় যে নবী করিম সাল্লা সাল্লাম মহিলারা আশ্রয় জিজ্ঞেস করতেন যে তারা এইভাবে আসলেই ইসলাম কবুল করেছে কিনা বায়াত করেছে কিনা তো মহিলারা বলতেন আহ আমরা আসছি তখন তিনি তাদেরকে বাইয়াত করাতেন এটাই হলো ইমতেহান যে আমি আল্লাহকে বাবুদের মেনে নিয়েছি নবী করিম সাল্লা রসুল সব একসেপ্ট করে বাইয়াত করছি তিনি বলতেন তাদেরকে মৌখিকভাবে কাতুকি আমি তোমাকে বায়াত গ্রহণ করলাম কালামান ইকলি মহাবিহি কথা তারা বাইয়াত করাতেন ধরে না হাত ধরে না শপথে তিনি শপথ করতেন মহিলাদের হাত ধরে শপথ করাতেন না অমাবায় হুন্না ইউলিহি শুধু মৌখিক তাদেরকে তিনি বায়াত করাতেন আমাদের দেশে বায়াতের তরিকা দেখছি যে পাগড়ি দিয়ে বায়াত করা মহিলাদেরকে নবী করিম সালি ছিলেন থেকে তিনি এভাবে উনি মদিনাতে থেকে গেলেন ওনাকে ফেরত দেওয়া হল না এরপরে খবর পাওয়ার পরে শাহবাঈ স্ত্রী মক্কায় রেয়ে গিয়েছিল কাফের সব করেনি এখনো বিয়ে ভেঙে দেননি পরে ওনারা খবর দিয়ে তাদেরকে তালাকের খবর পাঠিয়ে দিলেন তারা আসেনি তারা কাফের ছিল তিনি অন্যান্য এরপরে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহের জন্য আর চলে যাই আজকে শেষ ইনশাআল্লাহ